प्रथम अध्याय महान विधान नीतिगत भाव जार नाम आगुन थे रक्षार मानुष्ठ सत्कर्म जथेष नरम आल्लाहर दया और क्षमार मध्यमेंट सम्भव करीमर बहु जैग सपक्षे आयात आम ذَكَرٍ او انثى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِ وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ অতক্ষ তাদের প্রতিপালক তাদের ডাকে সারা দিয়ে বললেন আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোনো নর বা নারীর কর্ম বিফল করব না তোমরা একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে নিজ গৃহ থেকে উৎখাত হয়েছে আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে আমি তাদের পাপকর্মগুলো অবশ্যই ধূরীভূত করব। এবং অবশ্যই তাদেরকে দাখিল করব জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার উত্তম পুরস্কার আল্লাহর নিকট সুরা আলে ইমরান একশো পঁচানব্বই নম্বর আয়াত তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন শিয় দয়া ও সন্তোষ এবং যার যেখানে আছে তাদের জন্য স্থায়ী সুখ শান্তি সুরাত একুশ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ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 এটা এ যে তোমরা আল্লাহ ও তার রাসুলে বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত ও স্থায়ী জান্নাতের উত্তম গৃহবাসে এটাই মহা সাফল্য সফলতা ও জান্নাতে প্রবেশ অধিকার ক্ষমা ও দয়ার সাথেই উল্লেখ করা হয়েছে যা এটাই প্রমাণ করে যে এগুলো ছাড়া জান্নাত অর্জন করা সম্ভব নয় কিছু সালাদদের মতে আখিরাতে থাকবে হয় আল্লাহর ক্ষমা না হয় আগুন আর এই দুনিয়া হলো আল্লাহর পক্ষ থেকে হৃদায়াত এবং ধ্বংস মুহাম্মদ ইবনে ওয়াসি মৃত্যুসজ্জায় তার সাথীদের এই বলে উপদেশ দেন যে তোমাদের উপর সালাম হয় তোমরা আগুনে পতিত হও না হয় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করো এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকার করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ সুরা জুখরুফ বাহাত্তর নম্বর তাদেরকে বলা হবে পানাহার কর তৃপ্তির সঙ্গে তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে সুরাহাক্ক ২৪। আলেমগন এই বিষয়টি সম্পর্কে দুটি ভিন্ন মতে বিভক্ত হয়েছেন এক আল্লাহর দয়ার সম্মতিতে জান্নাতে প্রবেশ করা যাবে কিন্তু জান্নাতে একজন ব্যক্তির অবস্থা ও মর্যাদা তার কৃতকর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হবে ইবনে ইয়াজনাহ বলেন তাদের মত হচ্ছে আল্লাহর ক্ষমা আগুন হতে পরিত্রাণ দিবে তার অনুগ্রহে জান্নাতে প্রবেশাধিকার পাওয়া যাবে এবং জান্নাতে প্রত্যেকের মর্যাদা বন্টন হবে তার কৃতকর্ম অনুসারে দুই তিনি তার বক্তব্যে যে বা উল্লেখ করেছেন তোমরা যা করেছ তার বিনিময়ে অতীত দিনগুলোতে তোমরা যা করেছ তার বিনিময়ে এখানে বা ব্যবহৃত হয়েছে কারণসূচক বা সবাব হিসেবে কাজে এর অর্থ হলো মানুষের কৃতকর্মগুলোকে আল্লাহ জান্নাতে প্রবেশের পাথেয়া হিসেবে ধার্য করেছেন বা কে এখানে নাবোদকভাবে ব্যবহার করে তিনি সল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন মাত্র আমল দিয়ে একজন জান্নাতে প্রবেশ করতে পারবে না বা এখানে ইঙ্গিত করেছেন তুলনা এবং ক্ষতিপূরণ তথা মোকাবেলা এবং একই মূল্যমানের দুইটি জিনিসের আদান প্রদান বা মোয়াউদা কাজে এই হাদিসটির অর্থ দ্বারাই কেউই তার কৃত সৎকর্মের শ্রেষ্ঠতার ভিত্তিতে জান্নাত পাবে না কৃতকর্মের পুরস্কারই জান্নাত এমন ভ্রান্ত ধারণা এই ব্যাখ্যার মধ্যে দিয়ে দূর হয়েছে এমন ধারণা যে একজন ব্যক্তি শুধুমাত্র তার কৃত সৎকর্মের ফলস্বরূপ আল্লাহর জান্নাতের প্রবেশ পাবে ঠিক যেমন একজন ক্রেতা কোনো একটা প্রয়োজনীয় সামগ্রী মূল্য পরিশোধ করলেই বিক্রেতার কাছ থেকে তা পাওয়ার অধিকার অর্জন করে এই ব্যাখ্যা এটা পরিষ্কার যে প্রকৃত প্রবেশ আছে আল্লাহর দয়া এবং অনুগ্রহ থেকে এবং এটাই হল জান্নাতের প্রবেশের ভিত্তি অতএব প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করাটা নির্ভর করে আল্লাহর অনুগ্রহ তার ক্ষমা এবং দয়ার উপর তিনি হলেন সেই একক সত্তাহ যে তার বান্দাকে রিজিক দেন এবং সেই রিজিকের পরিণতি দেন সুতরাং জান্নাতে প্রবেশ তাদের নিজস্ব আমলের সরাসরি ফলাফল নয় শাহি আদিসে উল্লেখ আছে নাবি করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ সুবাহ জান্নাতকে বলেন তুমি হলে আমার দয়া আমি আমার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছায় তোমার মাধ্যমে দয়া প্রদর্শন করি গুলামের নাই তার উপর কোনো অধিকার যে তারা দিতে হবে তার প্রতিদান না কখনোই না তার দৃষ্টিতে কারো হয় না বিফল যদি তারা পায় শাস্তি সে হবে তার বিচার যদি তারা পায় স্বর্গসুখ তবে সে হবে তার বদান্নতা তিনিই দয়ালু তিনিই মহান আল্লাহ